কবি নাজিন ইসলামের কথা ও সুরি সুর ও কণ্ঠে এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গ্রেটার বিশ্বনাথ ডেভেলপমেন্ট ট্রাস্টের সভাপতি খলিলুর রহমান ও যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী মোহাম্মী কবি গীতিকার ও নাট্যকার আবু সুফিয়ান তালুকদারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রযোজনা ও পরিবেশনা করেছে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নিচ্ছি